Assalamualaikum warahmatullahi wabarakatuh Assalamualaikum warahmatullahi wabarakatuh Innalhamdulillah Na'maduhu wa nasta'inuhu wa nasta'gfiruhu Wa na'udhu billahi min shurur anfusina Wa min siyyaati amalina Min yehdihuillahu falamudhuillalah Wa man yudhlilhu falahadiyalah Wa ashadu an la ilaha illallah Wahidahu la sharika lah Wa ashadu anna muhammadan abduhu Wa rasooluh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 সল আলম মনুবকম على রসুল ফক ফমাবাদবন রসুল্লিসরাকসরা শুক্রিয়া আল্লাহ পাক গত দুই সপ্তাহ আপনাদের থেকে যদিও দূরে ছিলাম কিন্তু অন্তরের দিক থেকে কাছেই ছিলাম ইনশা আল্লাহ তারপর আল্লাহ পাক সাহি সালামত আবার ফিরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহাকবুল আলমিনের সুক্রিয়ার পরে সল্লাত সাল্লাম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সালামের উপর আমাদের দর্শের বিষয়বস্তু হচ্ছে সলাথের মাসাইল বা নামাজ সংক্রান্ত মসলা মাসাইল বিধি বিধান তার আমরা শেষ দিকে আছি সংক্ষেপে আর এটা শেষ হয়ে গেলেই मुताबिक जुमारे हादीस इनशाला गोलगुल मारे हादिस नम्बर दूस ऊन पंचाशन তাতে আবদুল্লাহ বিন ওমার আজি আল্লাহ তাল থেকে বর্ণনা করছেন এ হাদিস যে রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তাসাহুদে বসতেন আজকের প্রথম বিষয়বস্তু হচ্ছে তাসাহুদের বৈঠক এবং তাতে কিভাবে বসতে হবে আর এশ কেমন করে করতে হবে বেশ কিছু লম্বা কথাবার্তা আছে যদি এগুলি ক্ষুদ্র মশলা মশাইল ফিকি মশলা মশাইল যেগুলি নিয়ে বাড়াবাড়ি করা মোটেই ঠিক নাই। তবে যেটা সহি বেশি শুদ্ধ বেশি বলিষ্ঠ দলিল প্রমাণের দিক থেকে সেটা জানার পরে দুর্বলটা বা ভুলটার উপরে আমল করা নাই। যে জানে না মাজুর কিন্তু জেনে নেওয়ার পরে আবার সহিটাই ছেড়ে দিবেন বেশি যেটা বলিষ্ঠ মজবুত সেটাকে ছেড়ে দেবেন আর যেটা দলিলের দিক থেকে অত মজবুত নাই সেটার আমল করবেন কারণ কিছু কারণ আছে হয় মজাবি গোড়ামি আর না হলে আপনার গতানুগতিক নামাজ পড়া রকম না জানলেন যখন সহিটা তখন সেই মোতাবেক আমল করবেন বলছেন যে রাসুল উল্লা সাল্লা সাল্লাম যখন তা শাহুদে বসতেন কানা এদাকালী তা শাহুদ এই তাসাহু তাসাহুদ মানে কি নামকরণ কেন যদি কি? অনেক জিজ্ঞেস করে যে পড়ছেন আত্মা হাত ইসালাহত বললেন আত্ম হাত পড়ি যেমন অনেকে বললি কিন্তু তাশাহুদ কেন বলছেন এর নাম এর কারণটা ভি হ্যাঁ साख्य देते हाईर शे शत आर सदानी थक्लाहम्मदन अब्दू रसुल्ह पकर वान सी दिए थकी मोहम्मद हवा तरह बंदा हार आल्लांदा हार्खी दिए थकी शेषाह द्वित शाह हाटुर रुकवा मान हम হাঁটু হাঁটু হাডি বা মুন্না আয়লা লিমুন্না আর ডান হাত কে ডান হাঁটুর ওপর রাখতেন তাহলে রানের উপর রাখতেন না হাঁটুর ওপর রান থেকে শুরু করে হাঁটুর ওপর থাকতে হবে আসলে হাঁটুরে যেটা মড়ি আছে হাঁটুর ওপর থাকবে এবং গিরা বাঁধতেন গিরা লাগানো তো গিরা বাঁধতেন কিসের সালাস ও খামসীন ত্রিপান্নর ত্রিপান্নর গিরা বাঁধতেন এটা হচ্ছে আরবদের প্রাচীন হিসাবের পদ্ধতি তাদের আঙ্গুলে বেশ কিছু হিসাব আছে এই দেখবেন আজকাল অনেক আরবরা তসবিক ঝামেলা আমরা ওস্তাদের কাছে যারা বৃদ্ধ ওস্তাদ ও কিতাব থেকে পড়ে এসে বুঝাইতেন যেগুলো আমাদের দেশে প্রচলন নেই সেজন্য মনে রাখা মুশকিল ওই এক গণনা আছে যে এই করলে এই করলে কত হয় আর এই করলে কত হয় একটা আঙ্গুলি যদি এইভাবে করেন তো কত হয় আর এইভাবে করলে কত হয় আবার দুইটা তিনটা কত হয় তো এক বড় ঝামেলার বিষয় যার ফলে সহজ আমাদের গণনা হচ্ছে সহজ গণনা হচ্ছে সোভান আল্লাহ সোহানো হ্যাঁ আহমদুল্লাহ আহমদুল্লাহ আহমদুল্লাহ আর আরেকটা গণনা হচ্ছে তসবির দানা নিয়ে যেটা সন্ন্যতি গণনা নয় যারা গণনা মনে রাখতে পারে না বা জানেন না বয়স হয়ে গেছে বেশি বৃদ্ধ বুড়া বুড়ি মানুষ তাদের জন্য আমরা সেটাকে ঠিক মনে করি হয়তো তারা করতে পারে কিন্তু এইভাবে তসবি নিয়ে তসবি করা এটা সন্ন্যত নাই বলেছেন তোমরা এ কেদনা বিকে একবার সম্বোধনকে বললেন তোমরা তোমাদের আঙ্গুলের জোরগুলি দিয়ে তোমরা কি করিও তসবি করিও ফাইন না হন মু কারণ এই আঙ্গুলগুলি কথা বলবে কিয়মতের দিনে আল্লাহর আল্লাহ কাত সেগুলিকে বলতে বলা হবে আল্লাহ বলবেন বলো তোমাদের দ্বারা কি হয়েছে নেক আমল হয়েছে না বদ আমল হয়েছে তোমাদের নেকি নেছে না গুনা হয়েছে কেন অনেকে হাত দিয়ে পাপ করেছে নেকি করেছো তোমরা না পাপ করেছো বলো हाथी के लगिए मसूल के जिजा आंगल गिज्ञासन त्रिपान्न ग्रीरा बांधत सब्बाबा और सब बाबा आंगल दिए इशारा करतें सब बाबा प्राचीन जुगे आंगोटर नाम सब्बाबा बनत ইসলাম আসার পরে সাবা নাম খুব ভালো নয় সেজন্য সেটাকে পরিবর্তন করে দিয়ে গালাজ করে বা ঝগড়া তর্ক বিতর্ক করে তখন হাত দিয়ে ইশারা করে আঙ্গুল দিয়ে কোন আঙ্গুল দিয়ে কোন দেখেছেন যে আঙ্গুল দিয়ে লড়াই করে হ্যাঁ না এই আঙ্গুল দিয়ে লড়াই করে হ্যাঁ আবার আমাদের দেশে এই আঙ্গুল দিয়ে লড়াই করে একটা আছে তাই না এটাও করে কখন তোকে কিছুই দেব না তখন এটা আমাদের আর দেশীয়গড়া তর্ক কর্তা মানে গালি দেওয়া ওই ওই জন্য নাম হয়ে গেছে সাব্বা বা আঙ্গুলের নাম দেখবো তোকে আচ্ছা তোকে শিখাবো এই যে দেখ জাহিলিয়াতের যুগের নাম ইসলামে পছন্দ করা হয়নি নাম কে পরিবর্তন করে দেওয়া হয়েছে ঠিক নয় মদিনা বলেন নবিসাম আসার পরে তার নাম চেঞ্জ হয়ে গেছে হজরতের পূর্বে মদিনা নাম মদিনা ছিল ইয়াসেব ছিল কেউ জানতো না যে এই শহরের নাম মদিনা এই শাহাদাতের আঙ্গুল দিয়ে তাহলে ইশারা করেছেন রসুল্লাহ সাল্লাম সলিম মুসলিম বর্ণনা করেছেন এবং ইশারা করলেন সেই আঙ্গুল দিয়ে যেটি বৃদ্ধা পাশে রয়েছে ইভাম মানে হচ্ছে এই আঙ্গুল বৃদ্ধা হ্যাঁ ওর পাশে কোন আঙ্গুলটি রয়েছে শাহাদাতের আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করতেন তাহলে ইশারা এই শাহাদাতের আঙ্গুল দিয়ে আঙ্গুল মাসাল আর হ্যাঁ বিনসার বা বিনসের বনসুর তিন রকম পড়া যায় হ্যাঁ আরো বেশি পড়া যায় হ্যাঁ আর খেন বা খিনসার বা খেন খুনসুর সব রকম এই হাদিসে রয়েছে যে ত্রিপান্নর গিরা বাঁধলেন তাহলে ত্রিপান্নর গিরাটা কোনখানে হয় এটা বোঝার বিষয় রয়েছে তাই কিনা बसलेान हाटुते हाटू, हाथ हाँ बुजल्प करें कैमन कर হালাকা মানে গোলাকার করা গোলাকার করতে হবে আর এটা দিয়ে সারা করতে হবে এই দুটো মরানো আর এটাতে ইারা এর নাম হচ্ছে ত্রিপন্ন বুঝছেন এর নাম হচ্ছে ত্রিপন্ন আর একটা তরীকা আছে যা কিছু অলমারা বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে ত্রিপান্ন হচ্ছে এইরকম তারা বলছে তিন এইরকম তিন হইল আর এটা হচ্ছে যে ত্রিপান্ন তাদের কাছে এটা একটা ব্যাখ্যা কিছু কিছু অলমাদের তাহলে ত্রিপান্ন হয় এইরকম এইরকম করে তিনটাকে মডিয়ে থাকবেন আর এই আঙ্গুলটা বৃদ্ধা আঙ্গুলের শেষ ভাগটা বা অগ্রভাগটাকে রাখবেন এখানে তাহলে ত্রিপন্ন হবে আর গোলাকার গোলাকার করা দুটো মরাবেন আর এটাকে করার জন্য খাড়া রাখবেন আর এটাকে আর এই ঘাম যেটা বৃদ্ধাগুলকে হালাকা বানাবেন গোলাকার বানাবেন এটা প্রসিদ্ধ এবং মাহমুদ বিন হাম্বাল অন্যান্যরা এটাকে আহ পছন্দ করেছেন ওখান তোর বলেছেন এইভাবে কিন্তু হাঁটু ডান হাত ডান হাত বেদুল তালিকাটা শুনেন তিরপান্ন কেমন করা হবে আর বিনসের আর বিনসের কে মানে মরিয়ে নেবেন আর বললাম রেখে দেবে এইটা রাখতে গিয়ে অনেকে ভুল করে কেউ তো একেবারে এইরকম করে থাকে মনে হচ্ছে যে গান ফিট করে আছে এইভাবে খাড়া না এটা শুন্য খেলাফ আর কেউ একবারে নর্মাল রেখে দেয় সেটাকে একটু ঝুঁকিয়ে রাখবে এইরকম করে আর একেবারে ফেলবে না আর ইশারা করবে ইশারা কতবার করবে বা কোন জায়গায় করবে এই বিষয়টাই মত অনেক রয়েছে এটাও ইনশাআ আল্লাহ আপনাদের সামনে পেশ করেন এই তরিকাটাকে এই পদ্ধতিটাকে হিসাবের পরিভাষায় আরবদের হিসাবের পরিভাষায় সেটাও কদিমান প্রাচীন হিসাব মানে আরবরা জান যখন মাদ্রাসায় আ স্কুল কলেজ কিছু ছিল না হ্যাঁ যখন পড়াশোনা লোকি পাওয়া যেত না হাতে গোনা কয়েকজন আঙুল চার পাঁচজন লোক হয়তো লিখতে জানার সেই সালাসা খামসিন আবার দেখান কেউ দেখান তো দেখি হ্যাঁ সাহেব দুটো আঙুল মোড়ান তিনটা মরিয়ে দিলেন যে দুটো মোড়ান হ্যাঁ আর এ গোলাকার করেন দুটো আঙুল মড়িয়ে দিয়ে গোলাকার করেন আমি এটাই করি আঙ্গুলিকে মড়িয়ে নিলেন সবগুলি বলতে এই কারণ এটা তো মরানো যাবে না ইশারা করবেন তাহলে তিনটা মরার কথা বলতে চাইছে তিনটা মড়িয়ে নিলেন আর এটা দিয়ে করতেন তো জন্য দ্বিতীয় তরিকাটা সবগুলি মড়িয়ে না। হ্যাঁ চলে আসলো মরে এখানে ইশারা বিশ্ব বাবা আর ইশারা করা চারটায় মরিয়া নেওয়া মানে তিনটায় মরালেন আর এটাও মরলো এইভাবে আর ইশারা করা যেমন বলছেন এই দুটি পদ্ধতি হচ্ছে দুই হাত রাখার তাসাহুদের অবস্থায় শরীয় সম্মত কেমা জা ফিহাজ আল হাদিস যেমন এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো। তাহলে এইভাবে ছেড়ে রাখবেন না রেখে দিলেন পুরা না এরকম না মুসলিমের আরেকটি কারণে বসতেন দুই শেষদার মাঝখানে উদ্দেশ্য করা হয়নি আছে স্পষ্ট হাদিস দিয়ে তার ব্যাখ্যা করতে হবে আরেকটি হাদিসে রয়েছে বসতেন তাহলে কেউ যেন এরকম না করে যে দুই শিজদার মাঝখানে যখনই বসলো তখনই এরকম করে নিল না এটা ডান হাত কে ডান রানের উপর রাখতেন এখানে রান বলা হয়েছে আর ওটাতে বলা হয়েছে তাহলে দুটোর সমন্বয় জন্য বলেছি যে রান থেকে শুরু হবে আর আপনার আঙুলিকে মরিয়া আসারা বিশবাহি আল্লাহ এভাম এভাম বিরুদ্ধ আঙ্গুলের পাশে যে আঙুল রয়েছে সেটা দিয়ে ইশারা করতেন ইশারা করতেন ইশারা করতেন এখন সেফ বা অলমাদের মতামতগুলি পেশ করি যে এই ইসারাটা কোথায় হইতে হবে একবার হইতে হবে হবে। ফিল হাল। ভাষ্যকার এবং তাদের অনুসারীরা মতবিরোধ করেছেন ওই অবস্থা সম্পর্কে আল্লা ইস্তাহাব ফিহাল ইশারা যেই সময় ইশারা করা মুস্তাহাব তাহলে ইসারার বিষয়টি বলছেন নাম ধরে বলবো না বিনা নামে বলবো তুমি বলতে হবে আমাদের মদিনা ইউনিভার্সিটিতে যারা সরিয়া বিভাগে পড়াশোনা করে মানে ফেকার স্পেশালিস্ট তাদেরকে নাম ধরে ধরে পড়ানো হয় যে অমুক এমাম এই বলেছেন অমুক মজহাব এই বলেছে অমুক মজহাব এই রয়েছে অমুক মজাবি রয়েছে আর অন্যান্য যে গুলো রয়েছে যেমন হাদিস বিভাগ তারপরে দাওয়া বিভাগ ইতিহাস বিভাগ ভাষা বিভাগ ওগুলো তো হচ্ছে বা ফিখি মাসলামশাইল পড়া হচ্ছে তো হাদিস বিভাগে আমরা যে পড়তাম তাতে ফিফি মাসলামশাইল ক্ষেত্রে নাম বলা হইতো না কারণ নাম নিয়ে আমাদের কাম নেই নাম বললে অনেক সময় এই নাম বলাটা গুমরাহির কারণ হয়ে যায় বুঝলেন আমার যদি অন্ধভক্ত হন আল্লাহ করে আমার কোন অন্ধভক্ত হয় কেমন পর্যন্ত না এখন হয় না পরে কিন্তু কেউ যদি ওই রকম ভক্ত হয় তখন আমার পক্ষ থেকে খাম খামি ভুল করেছি তারপর আমার পক্ষ থেকে তরফদারি করার চেষ্টা করবে ঠিক না যেটা ভুল আসলে তো যখনই নাম বলে দেওয়া হবে তখনই আহ এটা তো আমাদের অবশ্য তো আমাদের মোজভাবের ফতোয়া তাহলে এইটাই নিতে হবে সহি অথবা ভুল নাও হয়তো অত দলিল মজবুত নয় তারপরে আমাদের দলিল আছে মজবুত না ওটা কি করবে না ওটাই মজবুত হয়ে যাবে যার ফলে হাদিস বিভাগে বা অন্যান্য বিভাগ পড়াইতে গিয়ে নাম বলা হয় না বলা হয় এই বিষয়ে চারটি মত আছে একটি মত হচ্ছে এই আল কৌলুল আউ্বল প্রথম মত হচ্ছে এই দ্বিতীয় মত এই তৃতীয় মত এই চতুর্থ মত এই প্রথম মতের দলিল এই দ্বিতীয় মতের দলিল এই তৃতীয় মতের দলিল এই যুক্তি এই বা এমাম আলোকে এটা বেশি মজবুত হলো কখন এমন এর ঠিক হলো রহমতুল্লাহ আলিম হাজমাই বুঝলেন তখন আর কিন্তু ওই মজহাবি গোড়ামির রোগ ধরবেন না সাফে কে সাফি মেরাম সব আর সর শ্রদ্ধা করি সমস্ত সমান ভাবে শ্রদ্ধা করি কিন্তু যেটা বেশি সহিত সেটা মানতে চাই একমত কি না আসতে করে বললেন এই জন্য হাদিস বিভাগে যারা পড়াশোনা করে তারা কোরআন এবং হাদিস যদিও হয়তো ছিল মজাহি গোড়ামিতে ইন্ডোনেশিয়া থেকে এসছে মালয়েশিয়া থেকে এসছে সাফি হয়ে আফ্রিকা থেকে এসে আমাদের সাথে পড়াশোনা করেছে আমার পাঁচটা সাতটা বা আট প্রায় সাথে ছিল যারা ছিল আফ্রিকার মালিকি ছিল আহ কেউ ভারত উপমহাদেশ থেকে বা আফগানিস্তান থেকে বাংলাদেশ থেকে যারা এসছে অনেক হয়ে এসছে কেউ হামবেলিও হয়ে এসছে যদি হামবেলিদের মধ্যে মজাহি গোড়ামিটা অনেক কম তুলনামূলক তো দলিল প্রমাণ এইভাবে পড়ার কারণে তারা কোরআন অনুসারী হয়ে যেত এসছেলি বংশ থেকে কেউ হানাফি বংশ থেকে কিন্তু কোরআন হাদিস এইভাবে পড়ার কারণে কোরআন মানার মন মানসিকতা তৈরি হয়ে যায় অধিকাংশ ছেলেদের ছাত্রদের আর ওইভাবে প্রোডাকশন হয় কোরআনী কে প্রাধান্য দিতে হবে কারণ পাক যা নাজেল করেছেন তার অনুসরণ করতে বলেছেন আল্লাহাকালানি যদি কোরআন হাদিসের অনুকূলে না হয় চারজন পাঁচজন পাঁচ রকম কথা বললাম তার মধ্যে একটা কথা কোরআন হাদিসের কাছাকাছি ওইটা মানা ফরজ হ্যাঁ বাকিগুলো মানা ফরজ না। তাহলে চার ফরজ নাই একটা ফরজ কোনটা ফরজা ফরজ ইন্দোনেশিয়া বা কেরালার লোক আফ্রিকার লোকের লোকজ হাত ছেড়ে নজ করতে হবে তাই না এটা মানা ফরজ না কোনটা মানা ফরজ কোরআন এবং হাদিস মানা ফরজ আল্লাহ এবং রসুলের কথাই হচ্ছে ওই কোরআন হাদিস হচ্ছে ওহি ওহি মানা ফরজ रबिर पक्ष अल्लाण कर नबीर ओपर फरोज प्रत्येक मुस्लिम प्रत्येक मानसर तो प्रथम मत हम যে ইশারা করবে ইন্দা কলিফি তা যখন তাহ বল তখন ইশারা করবে আসাধু পরে যে করবে ইসারা তালে দাদার কাছে একবার ইশারা প্রথম বক্তব্য হচ্ছে একবার ইশারা আর সেটা সময় কেন যুক্তি বলছে যে আল্লাহ যখন সাব্যস্ত করলাম লাহা কোন আল্লাহ ছাড়া আর কি এছাড়া বলছেন যে হাদিস মুসলিম রয়েছে আব্দুল্লা আল্লি ইার আল্লা ইার বিশাপ বাবা যেখানে একবার ইশারার কথা রয়েছে আর এক দ্বিতীয় মত হচ্ছে যে মুস্তাহ হচ্ছে যে মুস্তাহের আঙ্গুল দিয়ে হরকত করা নাই অন্যকত করা ওলাই হারে কর্ণবিশ্বাস হরকত করতেন না নড়াইতেন না তার মানে এইরকম করতেন না তাহলে এই রকম করবেন না এটা হচ্ছে হরকত করা আর ইশারা হচ্ছে এটা হ্যাঁ ইশারা তো ইারা করতে থাকবে পন্থায় ইসারা করবেন আর একেবারে কম নাই ওই এখন মিন আউয়ালি তাসাহুদ এলাকা আখেরিহী আর তাসাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত এই ইশারা হবে যেটা গোলাকার করলেন গোলাকার হালাকা হালাকা বানালেন কোনটা হালাকা এই দুটো আঙ্গুল মোড়ানো হইলো আর এই গোলাকার হলো মধ্যমা আর বৃদ্ধা দিয়ে কি করছিলেন তা দিয়ে ও বিহা জবানেও দোয়া করছিলেন আর হাতের আঙুল দিয়েও দোয়া করছিলেন একজন মমিন বান্দার যেমন জবান বাকশক্তি শক্তি বন্দী করে দোয়া করে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এবার দেখেন কখনো কখন গুলো মোড়াচ্ছে কখনো সোজা হচ্ছে কখনো পায়ের আঙুল খাড়া হচ্ছে কখনো এইভাবে হচ্ছে কখনো ওর চাপ পড়ছে তাহলে তো হাতের পায়ের আঙ্গুল যতগুলি জোর আছে সবগুলি অংশ নিচ্ছে হ্যাঁ ভিতর কলম থেকে শুরু করে অংশ নিচ্ছে হাত উঠালেন এবাদত অংশ নিল হাত আপনার নামাজ সালাতের মতো সুন্দর এবাদত আর কোন এবাদত নেই সবচেয়ে সুন্দর এবাদত এবং সবচেয়ে আপনার জীবনের ব্যাপক এবাদত মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গকে সামিল এই হচ্ছে সালাত। তাহলে এই নামাজ ছাড়া কি আর মুসলিম হওয়া যায় অসম্ভব কথা এই জন্য সালাফে জামানায় সালাফেসিম নামের জামা নাই জামানায় এই রকমের কোনো কল্পনা ছিল না যে মুসলিম আবার নামাজ পড়ে না মুসলিম আবার মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না এটা জানতো না নামাজ শুধু পড়তো নামাজ অবাবতিও করতো জানেন এরকম না জানেন না তার মধ্যে একজনের নাম বলেন ইউফ তালেম ওর মতো জালেম হয় ইসলামের ইতিহাসে কম হয়েছে হ্যাঁ মুসলিমদের ইতিহাস আছে হিটলার আছে বড় বড় জালেম আছে তাদের বড় বড় খুনি আছে তাদের বড় বড় সন্ত্রাস এসে তাদের মধ্যে কিন্তু মুসলিম মুসলিমে বিশেষ করে স্বর্ণযুগের মধ্যে তাবেইন তাবে তাব সাহাবাইকার অসংখ্য সাহাবাইকার মজুদ এত বড় জালেম অসলিম না এইরকম জালেম নামের ভবিষ্যৎ বাণী ছিল এই হাজবিন ইউসুফ জালেম সম্পর্কে সাকিফ গোত্রের যে আমার মতে একজন ধ্বংসাত্মক ব্যক্তি ধ্বংসকারী ব্যক্তি মবির জন্ম নেবে আর তার সম্পর্কে হলে খুনি হইলেও মুসলিম থাকবো কাফের হয়ে যাব না কিন্তু নামাজ না পড়লে ইসলামী থাকবে না কত গুরুত্ব এর মানে এই নয় যে কাউকে খুন করা হালকা বিষয় হালকা বিষয় নেই কঠোর শাস্তি আল্লাহ চিরকালের শাস্তির কথা বলেছেন এটাই এটাই হচ্ছে তার আসল শাস্তি কিন্তু আল্লাহ দীর্ঘকাল দিবেন ঠিক থাকে তাহলে খুন করা, বড় পাপ রয়েছে এই সব পাপের চাই তো বড় পাপ হচ্ছে নামাজ ছাড়া নামাজ ছাড়া সুতরাং কোন মুসলিম হালকা মনে করবেন না যে একটা অক্তি ছাড়লাম শুধু ফজরটাই তো পড়ি না একটা অর্থে তো এই সূর্য উঠার পর পড়ছি বাকিটা তো ঠিক টাইমে পড়ছি এত হালকা বিষয় মনে করবেন প্রথম হিসাব মুসলিমের নামাজের হিসাব মুসলিমের অমুসলিমের তো হয়ে গেল মুসলিম অমুসলিম ভাগ হয়ে গেল হ্যাঁ মুসলিম কাফের ভাগ হয়ে গেল তারপরে মুসলিমের প্রথম হিসাব হবে হাদিস আর প্রথম বিচার হবে কিসের বলতে পারে মানুষের মাঝে একজন মানুষের আর একজন মানুষের বান্দার হকের ক্ষেত্রে প্রথম বিচার হবে আর বিচার হবে কিসের খুনের সুতরাং কোন মুসলিমের কোন মুসলিম গুনাগার ফাঁসেক মুসলিমও যদি হয় কোন মুসলিমের রক্তের সাথে সামান্যতম যেন আপনার সম্পর্ক না থাকে আপনি ইসার ইঙ্গিতে তাকে মারিয়েছেন হ্যাঁ আপনি মারাননি এত সোজা নয় মুসলিমের রক্ত সব হ্যাঁ কেমতের দিনে দুটো হিসাবের কথা সবসময় মনে রাখবেন তাহলে না পাবে কি বলছিলাম যে মুসলিমের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সালাত অবস্থায় নামাজের অবস্থায় কি করে এ কুহু আমি দেখলাম যে রসুর সাল আলী সাল্লাম সেই আঙ্গুলটিকে কি করছিলেন নড়াচ্ছিলেন ইয়াদা এবং তার দ্বারা দোয়া করছিলেন বেহা মানে তা দিয়ে দোয়া করছিলেন জবানে যেমন দোয়া তেমনি हाथ सूतरा श्रेणी लोकान कर ठाट्टा कर ला दिन के ठाट्टा कर लो दिन के ठाट्टा कर दिन के लिए ठाट्टा करा हम क्या সে কাঁড়ের হবে না হবে সেটা পরের কথা কুফুরি কাজ এটা কুফুরি কাজ আর কাফের হয়ে গেল দুটো পার্থকের কখন হবে জানলো বিষয়টি জানার পরেও সে অবজ্ঞা করল হ্যাঁ তখন হবে কিন্তু অজ্ঞতা আছে বিষয়টি জানে না জামে একটা লোক টাকনার উপরে কাপড় আছে এটা দিন ওই ব্যক্তিকে ঠাট্টা করছেন না আপনি সে ইসলাম পালন করছে সে যাহার নাম থেকে বাঁচছে আরে অভদ্রা আরে কি করো তুমি টাকনার উপরে কাপড় কাপড়টাই পরতে জানলে না আপনি তাকে ঠাট্টা করলেন আপনি দিনকে ঠাট্টা করলেন এটা কুফরি কাজ বড় কুফরি আপনার যদি অজ্ঞতা না থাকে এই বিষয় হাদিস জানা থাকে দিন জানা থাকে তারপরে করেন তাহলে কাফের কাফের হয়ে যাওয়ার জন্য কিছু শর্ত আছে আর কিছু বাধা আছে ওগুলো যদি বাধাও নেই আর শর্ত আপনার সপুরা আছে তাহলে কাফের হয়ে যাবে আর না হলে কুফরি করলো এজন্য আমরা আলোচনাতে বলি যে এটি হচ্ছে সিরকি কাজ এ সিরিক করলো কুফরি করলো যে কাফের মুশ্রেক না ওঠার জন্য আলাদা আরো চিন্তা করতে হবে যে এই শর্তগুলি কন্ডিশনগুলি কিনা তারপরে আছে আরো বুঝার জন্য এই কাফের বলে ফতুয়াবাজি করে এত ডাল ভাত নাই মুশরেক বলে ফতুয়াবাজি করা ডাল ভাত না আপনার দল করে না হ্যাঁ আপনার মতের সাথে মিল হয় না আর এরা কি মুসলমান নাকি কাফের ডালারে না এইরকম বিপদজনক কথা এটা নিজেই হয়তো কাফের হয়ে যাবে এই জন্য দিন সম্পর্কে ঠাট্টা করবে কুফুরিক কোন তুমাও তোমরা আল্লাহকে নিয়ে আর কে নিয়ে আর আল্লাহ আয়াত বিধি বিধানকে নিয়ে ঠাট্টা করো তাহাজ তোমাদের কোন ওজুর চলবে না নিয়ে ঠাট্টা করা আল্লাহর দিন কে নিয়ে ঠাট্টা করা আল্লাহ রসুল কে নিয়ে ঠাট্টা করা দিনের কোন বিধি বিধান একটি হুকুম হকাম নিয়ে ঠাট্টা মজাক করা যে হুকুম পালন করছে সেই ঠাট্টা করা বোরখা নিয়ে ঠাট্টা মজাক করা কুফুরি কাজ नासाइद हदीस नम्बर आठशो ऊनानबे तृत्य मत हे तृतिय मत जुक्न इल्लाह तौहिद तौहि क्षेत्र सूत आंगुल दिए इशारा, इशारा, तोहीद। इशारा कर ला বৃদ্ধার আঙ্গুলের পাশে যে আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করলাম ইশারা মানে তার একবার করে নিয়েছে কিন্তু ওই হাদিস যে হাদিস আচ্ছা চার নম্বর মতটি বলে দি চার নম্বর মত হচ্ছে নাম বা গুন বাচক নাম আসবে যেমন আল্লাহর নাম যখন যখন আসবে আল্লাহর নাম অথবা আল্লাহর গুণ বা চোখের নাম যখন আসবে তখন এ সারা করবে আহ ঘোষণার উদ্দেশ্যে কয়টি মত হইল একটা হলো যে लूष पर्तारा करते ही जख जख आल्ला नाम अथवा गुणावल आसते रसल्लाइसलमर हदीस रसुलशारा करतना शब्द हदीस गुल এতে থেকে বোঝা যায় যে ইশারাটা কন্টিনিউ হইতো না যদি আসে তো ইস্তেমরার বুঝায় তো এই জন্য ইশারাটা কন্টিনিউ হইতো এটাই উচিত আর নাহলে কমের পক্ষে কয়েকবার করে ইশারা করেন যখন যখন আল্লাহ পাকের নাম বলি আসছে তখন ইশারা করেন এর উপর আমল করেন আর এই বিষয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন করে না बसार विषय मानसिलाफ रही मुस्ताहब हे दुई तशाह बसबील मुस्ताह বসে আছেন কিন্তু হাতটা পাশে যেতে ওঠান হাত নিচে রাখা যাইজ নাই হম হ্যাঁ নামাজার অবস্থা হাত নিচে রাখা যাবে না হাত রানের উপর রাখতে হবে হ্যাঁ তো এইভাবে যে নিতম্বকে মাটিতে রেখে দিয়েছেন এটা হচ্ছে তাওয়ার রোগ ওয়ারে মানে হচ্ছে আর দুই তাসা হোদে সবগুলিতে তাহলে এটা একটি মত এম মালিক এবং তার অনুসারীরা এই পথে এই মতে রয়েছে আর একটি মত হচ্ছে মুস্তাহ হচ্ছে এর বিপরীত তাওয়ার নিতম্বে বসাই নেই কি হচ্ছে बसा इफतरास बारास मैं बीछे दामपा के बसा फीकुल्ले जला नाम सब गुल এই দুটি মত হচ্ছে পরস্পর বিরোধী একটাতেই নিতম্বে বসা আর একটা হে নিত নিতম্বে ভর দিয়ে বসবে বা নিতম্ব মাটিতে রেখে বসবে কোন তাসাহদে शेषाह नामाह तेवर मान नितम्ब मटीत रेखे बस बेमन बस एक चाहसे नाम देखते हैं नामाहद आशादाह আছে সবগুলিতে তাদের কাছে তাহলে কি হবে এফতে হ্রাস করে বসতে হবে মানে বাম্পা বিচে বাম্প এর বসতে হবে এটা ইমাম আহমদ এবং তার মত আর শেষ তাসাহত দুই রাগাত বিশিষ্ট নামাজ হোক আর চার রাগাত বিশিষ্ট নামাজ হোক শেষ তাসাহত যেটা হ্যাঁ যাতে সাথে দরুদ পড়ছেন দোয়াই মাসরা পড়ছেন হ্যাঁ এই তাসাহদে কি করতে হবে তাহলে শেষ তাসা হে শেষ তাসা হদে বুঝা গেল না আর প্রথম তাসা ইমামাজারি রহমতুল্লা বলছেন বেহাজা করলে হাদিসে পদ্ধতিগুলি এসেছে সুতরাং তবে উত্তম কোনটা সেটা দেখার বিষয় সেই হাদিস তারা প্রমাণ হয় যে উত্তম হচ্ছে যে আপনি প্রথম তাসা পা বিছিয়ে বসবেন আর দ্বিতীয় তাসা হাতের আঙ্গুলে যে ইশারা করা হয় এই ইশারাতে ফায়দা আছে এক তো দুয়ার ফায়দা হলো যে এটা দিয়ে দোয়া করছেন আপনি আর একটি কথা হাতিসে রয়েছে মুসনাদ আহমদে একটি হাতিস রয়েছে আব্দুল্লাহ আল্লাহ তালা নোমার থেকে তাতে বলছেন যে এই হাতের আঙ্গুলের ইারাতে কি আরেকটি রায় রয়েছে তাতে রয়েছে তাহারিকুল ইসবা মুজ এই আঙ্গুল ইশারা করা আঙ্গুল হেলানো এতে শয়তানকে ভীত করা হয় এখন আত্তাহিয়াতু দাওয়াজাক কথা বেশ লম্বা এই কিছু বৈঠকের ক্ষেত্রে জি ওয়ান আব্দুল্লাহ বিন قال التفت الينا رسول الله صلى الله عليه وسلم فقال اذا صلى احدكم فليقل التحیات لله والصلاه والتئیبات والسلام عليك ايها الله وبركاته والسلام الله الصالحين الله واشهد ان ثم ليتخیر من الدعاء عجبه اليه فيد متفقون عليه لفظ البخاري وللنسائي كنا نقول قبل ان তিনি বলছেন আমাদের দিকে দেখলেন ফাকালা আর তারপর বললেন এজা সাল্লাহ তোমাদের যে কেউ যখন নামাজ আদাই করবে ফালিয়াকুল তখন যেন বলে কোনখানে বলে বলা হয়নি কিন্তু সাহাবির বুঝছেন बैठके बल्ला मान कि मान तो सालाम सालाम सालाम कीर्थ पूरा शब्दगुलिर भाव अर्थ जानते हैं शब्द अर्थ यथेष्ट न भाष्यकारगन एगुलिर भाव अर्थ की बाचनिक एबादत मुखे जबान एबाद कारण मानसिया साल दिए जी जबान दिए कथार द्वारावत शारीरिक एबाद सलावात मान दैिक इबादत सलाद सम्पादन आसल अंग प्रतंग दिए दैहिक एबाद कार ल्लाखने लील्ला उज्ज्व आ समस्ते आल्ला व्याख्या कर तयेबाद सब गुल বাচনিক আর দৈহিক বলার পরে বলছেন তা আমি সব কথা কাজ এবং সবগুলি বলি এগুলি কার জন্য আল্লাহ আল্লাহর তিনটি বাক্য বলার পরে বলবেন আসসালাম আলিক আপনার প্রতি সালাম বর্ষিত হোক রাহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক অবার আল্লাহর পক্ষ থেকে বরকুত নাজেল হোক এইভাবে সালাম করবেন এইভাবে সাল্লাম নবী করিম শিখিয়েছেন বেশ কিছু করিম সালামেরোধানের পরে আল্লাহা আবু হরইরা এরকম বেশ কিছু সাহাবাইকার যাদের নাম হাদিসাবাজিতে এসছে তারা এইভাবে বলতেন আতাহাতাম আলানবী আলাই আপনার ওপর একদলেরাম বলছেন যে এইরকমই বলা উচিত কারণ সাহাবাই কেরাম রাত আত্মিয়াতের বাক্য বদলাচ্ছেন বিনা দলিল বদলাবেন এটা হইতে পারে না বুঝছেন না আর তাও আয়সার তাই না এক লাখ চব্বিশ হাজার বেশি সাথে বিদায় হজর ছিলেন তাহলে অনেক সময় আলেমরা কিতাব না দেখলে অনেক সময় বলতে পারবেন না যে সাহাবি ছিলেন না তবে অনেকের ক্ষেত্রে তো এই সাহাবাহিকেরাম যে এই বাক্যটা বদলে দিয়েছিলেন নিশ্চয় শিক্ষা ছিলাম তাই বলেছো আর এরকম অনেক আলমারা বলছেন অনেকে এর ওপর আমর আর আরেক দল আলমাইকেরাম বলছেন তারা উপর অনুসারী তারা বলছেন না যেহেতু অনেক সাহাবারাই পরিবর্তন করেননি আর নবী সাথে হয়ে গেছে বলেই পরিবর্তন করে দিতে হয় প্রয়োজন করে না কেউ যদি পরিবর্তন করে সাহাবিরা বেশ কিছু কারণ যখন করেছেন করতে পারে কিন্তু প্রয়োজন নেই যেইভাবে নবী সাসলাম শিখিয়েছেন সেইভাবে জীবদ্দ সাথেও সালাম করা হয়েছে আর তার এতেকালের পরেও আসসালাম আলাইক আয়ু আন্নবী এইভাবেই বলবেন এইভাবে বলতে গেলে তখন বেরেল দেখো আত্মানো হয়েছে যে হে আলে আপনার উপর সালাম তাহলে বুঝা গেল যে নবী হাজির মসজিদে আপনার উপর আবার হে নবী তার মানে নবী মসজিদ মসজিদে হাজির প্রত্যেক মসজিদ মসজিদ হাজির জুমা মসজিদ হাজির মাঠে ঘাটে পড়লেও আত্মাহতো যেমন পড়ছেন তেমনি হাজির সব জায়গায় তাহলে যে তোমাদের মত এইরকমই যারা বিদাতি আকিদায় বিশ্বাসী তাদের খণ্ডনের জন্য বেশ কিছু সাহাবাহিকেরাম আয়সা না পর্যন্ত বাক্য পরিবর্তন করে দিয়েছিলেন যে রকম গুমরা না হয় আলাইকা আয় নিয়া কেউ গুমরা বলি। শুধু সামনে থাকলে যে আসসাল্লাম আলাইকুম বলবেন এমন কথা নয় সামনে নেই অনেক দূরে আছে তারপর আসসাল্লাম আলী বলছেন মানে বলেন না লিখছেন না লিখেন না মোবাইলের যুগ যখন ছিল না তখন চিঠি লিখতেন কি লিখতেন আব্বাকে এলাই ভরসা সাতশো ছিয়াশি ওগুলো বাদ দেন ওগুলো বাদ দিয়ে দেন এলাই ভরসা এলাই ভরসা আমাদের দেশের ধার্মিক লোকেরা লিখত বিসমিল্লা বাদ দিয়েছে এল্ি ভরসা না খবরদারের কোন লিখবে না এটা বিদাত আর সাতশো এটা লিখা শিরিক ভালো করে এল্লা ভরসা লিখা বিদাত নাই আমরা এই শিক্ষা দেননি কোলে দেননি এলাহি ভরোসা তাল তো আল্লাহ এলাহি ভরসা মানে তবাকাল আল্লাহ তাই না অনুসরণ করো আরে চার খলিফার কোনতেন চার এমা বের কোন এল্লা ভরসা করে যে বরং আজকাল আর ওরা তব্লাহ কখন বলে আপনাকে বিদায় করার সময় কথা বলছেন কথা বলছেন যা কথা বলতে চাই রহমান অঙ্ক না এর আগে অনেকবারই বলেছি কিসের অঙ্ক বের বলতে পারেন হরে কৃষ্ণ হরে হা কা কৃষ্ণ নুন আলিফ এই আটটা অক্ষরের আবজাদিখে না কি লিখছে হরে কৃষ্ণ আর যারা হরে কৃষ্ণ লিখে তাদের ইমান থাকবে চিন্তা করুন তো দেখি তারা কি করলো না সির করলো সির করলো একটু আগের কথাটা মনে রাখবেন মুর্শ্রেক হবে না হবে না তার জন্য কিছু শর্ত আছে আর কিছু বাধা আছে যদি পুরা হয়ে যায় আর বাধা দূর হয়ে যায় যেমন এরপরেও যদি সাত লিখেন শর্ত পুরা হয়েছে এলম জেনে নিয়েছেন হ্যাঁ বাধা দূর হয়ে গেছে আর একটা হচ্ছে বাধা কোনো জায়গায় বাইফোর্স করাতে হয়নি কেউ যদি বলে না তোমাকে এটা লিখতে হবে না হলে মারব লিখছেন তাহলে বাধাও নেই শর্ত পোরা জানছে না দিনের মাসলা যেটা শির তারপরে লিখলেন তাহলে তখন আপনার খবর আছে কি হবেন সেটা বুঝে না হ্যাঁ কি বলতে গেলাম যে বেরেল উত্তর আমরা আমাদের চিঠিতে আমাদের মোবাইল মেসেজে এমনকি আমাদের মোবাইল কথা বলাই দূর দূরান্ত থেকে এখান থেকে পাঁচ হাজার দশ হাজার কিলোমিটার দূরেও আছে আত্মীয় স্বজন কারো জাপানে কারো আমেরিকা কেনাডায় আছে কারো বাংলাদেশে আছে কোথাও আছে এক কথাই দূরে আছে তাদেরকেও কি লিখছেন আচ্ছা ভাই আসসালাম আলাইকুম আব্বা আব্বা জান আসসালাম আলিকুম লিখছেন না আরে আপনার আব্বা তো গায়েব হাজির ডাইভার হাজির বুঝেন দাম আছেন যদি এখান থেকে আল এখান থেকে না বেরলিবি তাদের চিচিতে তাদের মেসেজে আর তাদের মোবাইল কলে আসসালাম আলী কেন বলছেনা বুঝলেন কথা আমার আসসালাম আলাইকুম মানে আপনাদের ওপর সালাম হোক তো আপনাদের উপর কি করে বলছেন অথচ লোকটা পাঁচ হাজার লিখলে আপনার বাপ হাজির নাজির হয় না আর নবী কে যদি বলেন আসসালাম আলীকে নবী হাজির নাজির হয়ে যান বুঝলেন যুক্তি হ্যাঁ নবীর ক্ষেত্রে হাজির নাজির হয়ে গেলে শুধু আলাইকা বলাই আইয়া বলাই छोट भाई चिठी चले गल गुपस्थित केजे गलो, के के, गलो हाजिर नाजिर हो सालामपुर नबी हाजिर नाजी हो जा क्या আপনারটা যেমন হয় তেমনই নবী কেমন উত্তর দেবেন কানে তখন সমাধান হয়ে গেল ঠিক না সালাম আলাইকুম ঠিক না ঠিকই তেমনি নবী করিমস্লাম কে যখন বলবেন আত্মীয় হাতে যে আসসালাম আলাই ও রহমতুল্লাহাতু দ্রুত ফেরেস তারা ছুটি আসেন আর ফেরে নিয়ে কি করেন পৌঁছিয়ে দেন্লামের সাইয়াহিনের পাকের অসংখ তা রয়েছেন ভ্রমণকারী সইয়াহ ভ্রমণকারী মিন্মতি সালাম আমার উম্মতের সালামগুলি আমাকে পৌঁছে দিয়ে থাকে আপনার চিঠি মানুষ পোস্টম্যান পৌঁছাবে বা আপনার মোবাইলটা আপনার এই মোবাইল কোম্পানি পৌঁছাবে ঠিক না আর আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি ফেরেছে তারা তখন সম্বোধন হচ্ছে রাসুল উল্লামকে আলেকা আর নবী বলা তো নবী হাজির নাজি হয়ে যান না যে আলেকা বলছেন এই জন্য মসজিদ এসে নবী হাজির হ্যাঁ বাবাজ মহফিলা যদি নাজের মানে কি নাজের মানে সবকিছু দেখেন সবকিছু কে দেখে আল্লাহ আল্লাহর নাম বসির নবীর নাম বসির আছে নাকি আল্লাহ নবী নামের মধ্যে বসির সর্বদ্র সবকিছু দেখেন আর উঠে পিঠের তলায় পড়ে আছে আর গোটা এর কাফেলার সাথী সঙ্গী সব পরিশান হয়ে যাচ্ছে তল্লাশি তল্লাশ করতে করতে পাচ্ছে না হ্যাঁ নবী করিম সাল্লামের বিবির ওপর তোমা মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে না আসলে অপেক্ষায় থাকছেন আর নবী হাজির আর নবী হাজির যদি বলেন যে নবী এলমের দিক দিয়ে হাজির তবু শির্ক জ্ঞানের দিক দিয়ে একমাত্র আল্লাহ পাক হাজির আর সত্তার দিক দিয়ে আল্লাহ হাজির না আল্লাহ আরো সে হাজির আল্লাহ সব জায়গায় হাজির না সত্তা আরো সে হাজিম আছেন কোরআন বলছে রসুল হাদিস বলছে আমিন তুমান তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে তাহলে হাজির কি করে তো আল্লাহকে তো বলা যাবে না যে আল্লাহ সসত্তাই সব সব জায়গায় হাজির হ্যাঁ সর্বত্র বিরাজমান আর সবকিছুতে বিরাজমান বরং আল্লাহ পাখের ফেরেসারা নবী সাল্লাহ ইসলামের ওপর যখন সালাম পেশ করা হয় সালাম পৌঁছে দেন আসসালাম আলাইকিও রহমতুল্লাহ আসসালাম আলাই না এবং শান্তির ধারা বর্ষিত হোক আমাদের ওপরেও सालाम बर्षित हम जरा मुसल्लिन पढ़जिदेबादी बान् नेान्पर साल साल हम कार मध्य चले को सामिल कर सारा विश्व समस्त ममिन मम जरा इबादुल्लाह মানুষের মধ্যে থেকে এইরকমই জিনদের মধ্যে থেকে তারাও সামিল হলো এইরকমই সমস্ত সম্মানিত তার আল্লাহ বান্দা তাহলে এই সালামের সুবাহ আল্লাহ কত ব্যাপক অর্থ এই আত্মহেতের দোয়াতে আপনি দোয়া করলেন কার জন্য জন্য এর নাম হচ্ছে আরবিতে জামা ব্যাপক অর্থপূর্ণ দোয়া আল্লাহ পাক নবীলামকে এই বৈশিষ্ট্য দিয়েছেন গেলেন আমাকে अर्थपूर्ण वक्त कथा गोटा दुनिया दी सत्य मबुद नहीं दी मोहम्मद परर बान्दा रसुलान्त दल खन आरोप दान कर है बंदा एम रसुलंथी गुमरा पथभ्रष्ट दल खन आरोप पथभ्रष्ट और हक हमरा दल पथ सत्य पथला करीम सलाम सम्पर्ई दल पथभ्रष्ट हो नबी करीम सलाम सम्पर् पथभ्रष्ट हो नूर नूर नहीं क्या परेशान जिलाी नूर करीम सल्लम करते गर्क क्षेत्र दल की गुमरा पथभ्रष्ट हो विभ्रांत एक दल बाड़ा बाड़ी कर झोलीर्दू ते झोली ना दान वहा मिलता है बेमागी ना दान बोदी ना जाओ नबीर का चान ना चाहले तो पा जाए गए चाहिए থেকে যখন হাজিরা হজ করে নামকা থেকে হজ করে মদিনা আসে মদিনা আসা ফরজ আর মদিনা এসে মদিনা যখন আসে জিজ্ঞেস করবেন কোথায় যাচ্ছেন বলছেন নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছি। নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছি এই কথাটিও আল্লাহ আল্লাহর আসে না যে এবাদত আল্লাহ এবাদত এটা বুঝে নাসত নবীর কাছে হাজিরা দিতে যাচ্ছে নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছে তো একদল বুমরা হয়েছে নবীকার সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে एक दल बाड़ी अतिरिक्त गुमरा विभिन्न क्षेत्र नबी मानहानी गुमराई दलता मिदात कर बेनमी नबीर मानहानी कर नबीर चक्षु ठाइन हर बेनमाजी चक्षु ठाइम मानहानी करलो মানব রচিত বিধান আর আল্লাহর বিধানকে অস্বীকার করে তাই না আল্লাহর বিধানকে উপেক্ষা করেছে অথচ মুসলিম সুবাহ সাটের কাছাকাছি মুসলিম দেশ म क्षेत्र जरा मध्यम पंथ अवलम्बन करा दिए स्वीकार कर और नबी करीम सल्लाहम के तरह चाहते ओपरे बढ़ाए जा सब कथा नबी सम्पर्ल्ला कथा दी आल्ला कथाबी सेल्ला जहिज करेंबीर चाओ आल्ला कथा नूर तैर हाँ भाव जरा बाड़ाड़ी करुमराहे हक पंथी बाड़ाबाड़ी करा कुरानी जतने गमे जाए आर फासे भी धी भी भी भी तरे पालन कर वास के मध्यमपन्थीट शब्द আব্দু এই দুই দলের খন্ডন কি করে আছে দেখো না সাল্লিউল হ্যাঁ মোহাম্মদকে হায়াতুল নবী বলিও না কারণ চিরঞ্জিব তো আল্লাহ আল্লাহুল আল্লাহ বরং মোহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের বান্দা बंदा एकदम छा दुनिया आसे एसे छे। आवार एक चले ग ठीक है बंदा बंदा बोलो महबूदर स्तरे पोचे दिवना खंडन जरा अतिरंजन बाड़ाबाड़ी कर खंडन कीबदहू दिए आब के तुम्हारा मबुद बनिए दिवना एबाद नबी के दिए दिवना आल्ला पो गुण नबी के दिए दिनाली दिए दिवना আর রসুলহ বলে গোনাগার পাপিষ্ট অন্য রাজারা যারা দিনের ফরোজ অজে পালন করে ঘাটতি করে তাদের খন্ডন করা হচ্ছে দেখো রসুল রসুল একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে আর সেই দিন একমাত্র পাওয়ার উপায় হচ্ছে মোহাম্মদ রসুল সাল্লা সামের অনুসরণ করা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে ব্যক্তি জীবনে এবাদতন্ত্রীর ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে আপনার বিবির হেজাব কর্তার ক্ষেত্রে আপনার ছেলেমেদের লালন পালনের ক্ষেত্রে দিন রসুলের দিন আগে শিখাইতে হবে যার আদর্শ হিসাবে গ্রহণ করলো না তারা মানহানি করলো ঘাটতি করলো আর রাসুল্লাহ সম্পর্কে যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করলো তারা শিরকে লিপ্ত হলো একদিকে লোকেরা সিরক করেছে এক দিকের লোকেরা ফাঁসে খেয়েছে অথবা কুপুরি করেছে বড় বড় এমন কাজ করেছে যেটা জানা সত্ত্বেও তাহলে তারা কুফরি কাজ করেছে অস্বীকার করেছে আরেকজন বলছে যে না এটা কাটা এটা হচ্ছে না না হইতে পারে এটা বড় সব করল দুই মাস ছয় মাস এক জেল দিলে আবার বড় চোর হে ফিরে আসছে বড় সন্তান এই জন্য আল্লাপাকের জমিনে শান্তি নেই যে আল্লাহাকের পাকের গোলাম আল্লাহ পাকের রাজত্বে আল্লাহ পাকের সার্বভৌমত্বে আল্লাপাকের ক্ষমতায় কুদ্রতে কোন তার অংশ নেই তার বান্দা আরো সাক্ষী দিচ্ছি যে বান্দা বললাম তার মানে আমার মতো আপনার মতো করে দিলাম না অতপার যেন সে চল্লি মিনা দোয়াই দোয়া থেকে আজাবাহু এলিয়ে যেটা তার পছন্দ হয় যেটা তার বেশি পছন্দ হবে সেটা চয়েস করবে আর দোয়া করবে ফায়াদ অতপর দোয়া করবে আত্মায়াত পড়লেন অবশ্য এখানে আর একটা জিনিস লাগাইতে হবে সামনে হাদিসটা আসছে আত্মা হাতের পরে আল্লাহ মাসাল্ল মোহাম্মদ যেটা সালাত এব্রাহিম দুরুদ ইব্রাহিমি সেটা পড়তে হবে আর তারপরে এই হাদিসের অংশটুকু ফিট করতে হবে সোমালিয়া তা খাইয়ার মিনার দোয়াই আলি অতিক আর অভাব আছে মাসা আল্লাহ আর্থিক কোনো অভাব নেই কিন্তু ছেলে মেয়ে নেই তাহলে সে ছেলে মেয়ে চাইবে কারো ছেলে মেয়ে আছে মাসা যথেষ্ট মনে করছে আর তারপরে ধন আছে কিন্তু শারীরিক পীড়া আছে অসুস্থতা আছে তাহলে সে রোগের আরোগ্য তলব করে দোয়া এই জন্য নবী করিম বলছেন যেই দোয়া যার পছন্দ হয় সেই দোয়া করবে এই ক্ষেত্রে সালাম ফেরার পরে সালামের আগে আসলে দোয়ার স্থানই হচ্ছে ক্ষেত্র হচ্ছে সালামের পূর্বে কারণ নবী করিম্লামের সাহি হাদিস রয়েছে ইন্নাল মুসল্লি বা ইন্নাল আব্দা ইজা সাল্লা चुपचाप चुपसारे कथा बोला कथा बोल मोन जाते बला है मोनजा कानूष सलास्थाई नामू थे সালাম ফিরা পর্যন্ত আল্লাহ আল্লাহর আশ্চর্য কথা অথচ সালাম ফিরলে মোনাজাত শেষ নামজ শেষ তাহলিম সালাম ফিরলে নামাজ থেকে আপনি হালাল হয়ে গেলেন আপনার জন্য দুনিয়ার কাজ কথা সব হালাল হয়ে গেল আল্লাহর সাথে এখন আপনার এই নামাজের এবাদত বন্দীগীর সম্পর্ক শেষ অন্য অন্য আগে হাদিস একেবারে সংক্ষেপ করে দেওয়া হয়েছে আসসালাম আলালাম এইভাবে তারা বলতেন এই যে সালাম ভাবে বলো তখন আত্ম শিখালেন তাদেরকে আল্লাহ শাহুদ নবী করিমাসাল্লাম তাকে তাখালেন কাকে আব্দুল মাসুদ কে আর তাকে নির্দেশ দিলেন যে লোকজন দ্বারা কাজ হবে আর তাদেরকে বলেন যে ভাই আপনার নিজ নিজ এলাকায় শিখান নিজ নিজ এলাকায় আপনারা গিয়ে দাওতের কাজ করেন শিখান এটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এ মাসলা ইসলামবাদ হয় এটা এই জন্যই বলছি যে আমাদের কিছু ভাইয়ের আছে कथबार्ता आक्रोशा लोकुल्लिन मसूद ठीक क्या लोकराम लोक हक ना क्या एक जन लोकर पक्ष सम्भव ना प्रत्येक ग्रामे ग्रामे जाए प्रत्येक डिस्ट्रिकेट বা জরুরি নয় যে ওর গ্রামেই তাকে যেতে হবে যেখান থেকে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন না ওখানে গেলে আপনার ইমানি দুর্বল হয়ে যাবে পরিবেশ এত খারাপ যে আপনার ইমানি দুর্বল হয়ে যাবে আপনার ছেলে মেয়েদের কি হবে যান তাহলে ওই জায়গা থেকে নিজেকে বাঁচাকু আনফুসাকু প্রথম নিজে থেকে শুরু করেন বাঁচাও নিজের পরিবারকে বাঁচাও তারপরে অনেক জায়গায় এটা অবশ্যই এই জন্য নবী করিম সালি সাল্লাম আবদুল্লাহ মাসুদ কে শিখিয়ে দিলেন বললেন যে লোকজনকে শিখিয়ে দাও কেউ যদি বলেন ধরে ধরে শিখাবেন এটা সম্ভব নাকি কোন সম্ভব না हादी चब्बीश जन सहबराम हादी एत प्रसिद्ध हादीस चौबीस जन सहबाइक वर्णित रही है तरह शब्द वाक्य रही है আবু মসাম থেকে একটা আত্মাহ বর্ণিত রয়েছে ওমা রাজি আল্লাহ বর্ণিত রয়েছে সবদের কিছু কিছু পার্থক্য রয়েছে একটা আমাদেরকে রসুল তাখাইতেন এইভাবে আত্মিয়াতু আল মোবারাকু আলাহ পার্থক্য হইল না হলো না প্রথম থেকে পার্থক্য আছে এলা আখেরিন বর্ণিত হাদিস দ্বারাই আপনি তাসাহত পড়বেন আর ওইটাই সহজ আর আজকাল সাধারণ মানুষের মুখস্থ রাখে আজকাল আলহামদুলিল্লাহ সময় যথেষ্টই আছে তাই না আর কিছু লোক উঠা বসা করছেন বারবার আমি ঘড়িয়ে দেখছি যে কি জানি টাইম হয়ে গেছে সেজন্য উঠা বসা করছেন কেন আলোচনা শুনতে আসার আগে আপনার একটু নিজের নিজেকে হালকা করে আসবে তাহলে এত উঠা বসা করতে হবে না তাই না যে কুল্লহা সম্পর্কে যতগুলি বর্ণিত আছে সবগুলি রহমতলের মূল নীতি তারা তার মজাবের যে ইস্তেসান থেকে যা প্রমাণিত সবগুলি বলা যেতে পারে দ্বারা বর্ণিত হল সত্ত্বে বলে বলিষ্ঠ হচ্ছে আবদুল্লাহ মাসুদ থেকে বর্ণিত তাসাহুদ ওয়ারেদি হাজাল বাব যেটা এখানে ব্যাখ্যা করে শোনাইলাম আরো বলছেন তাসাহুদ ওয়ারাদ আনীন আর সাহাবি 24 24 तसाहम द्वारा मान चौबीस बोला जाएज कथा ट आगे फेले अपना शुद्ध एमाम तिरमीजी আব্দুল ম নাসর তাশাহুদ সম্পর্কে আল আমাল আলাইনা অধিকাংশ আলে ইলম মিনাস সাহাবা ওয়া তাবেইন এই আব্দুল ম নাসুরের তাশাহুদের উপরেই অধিকাংশ আল মাই কেরাম আমল করেছেন সাহাবী کرامের যুগ থেকে তাবেইনদের যুগ থেকে তাশাহুদ পড়া ওয়াজিব না মুস্তাহাব নামাজ হবে না প্রথম তাসাহত যদি অনিচ্ছাকৃত ছুটে যায় তাহলে সহ সিজদা করলে তার ঘাটতি পূরণ হয়ে যাবে এটা হচ্ছে সহি মশলা এটা আপনাদের জানা আছে প্রথম তাসাহত সম্পর্কে আর একটু আলমাদের এখতলাফ হয়েছে কেউ কেউ যেমন মালিক শাফি তারা মুস্তাহাব বলেছেন সন্নদ বলেছেন ওয়াজেব বলেন তবে নিকটেও শাহদ ওয়াজেবাজি আর নিকটেও এটাই ঠিক প্রথম তা শাহুদ হচ্ছে দেখেন এখানে আমরা ইমাম আবু হানিফা এবং এমাম আহমদ বিন হাম্বালের এম সাহাকে বললাম বলিষ্ঠ এটা বেশি সহি প্রথম তার শাহুদ হচ্ছে ওয়াজেব আর পক্ষান্তর ইমাম শাহি আর ইমাম মালিকের মত হচ্ছে যে এই প্রথম তাশাহুদ হচ্ছে মুস্তাহাব যেটা কে না না এটা এই না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন এটাশাহুদ পড়া এটা হচ্ছে কম পক্ষে ওয়াজিব ওয়ান ফাযালাতা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু قال سمع الرسول الله سمع الرسول الله صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته ولم يحمد الله ولم يصلي على النبي صلى الله عليه তিনি বলছেন যে রসুল একবার শুনলেন এক ব্যক্তিকে নামাজের মধ্যে দোয়া করতে সালাতের মধ্যে দোয়া করতে কিন্তু নামাজ পড়লেন এত দ্রুত আল্লাহর প্রশংসা করলেন না মানে তাহলে এই লোকটি আত্মহাত পড়েনি দুরুদ পড়েনি আল্লাহ আলা মুহম্মদ পড়েনি ফাঁকা আল্লাহ নবী বলেন হাজা এই লোকটি নামাজে তাড়াহুড়া করলো জলদিবাজি করলো তারপরে লোকটিকে ডাকলেন ফাঁকা আর বললেন যে কেউ যখন নামাজ পড়বে যেন শুরু করে তার রাতের গণগান আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান আল্লাহের গনগান দিয়ে শুরু করবে সানা আলহা তার গণগান দিয়ে শুরু করবে সুম্মাউসাল আলহামনী সালাম তারপরে নবিসামের বোন সালাদ পেশ করবে দুরুদ পড়বে সালাম পেশ করবে তারপরে দোয়া করলেন না পড়লেন না তার এই এত পড়লেন না দুরুদ পড়লেন না না এইভাবে নামাজ পড়বেন না রহ আহমদ হারিস আহমদ বর্ণনা করেছেন ওয়াসালাসা আর জন এমাম মানে হ্যাঁ আবু দাউদ এবং নামাজ শিখিয়ে দিলেন তার মানে নামাজে আত্মা হাত পড়া ফরোজ আর দরুদ পড়া ফরজ ওরকম দুরুদ পড়তে হবে যদিও দুরুদ সম্পর্কে ফরজ না সন্ন্যাত सही हम पड़ा फरज रख दूर छाड़ा नामाज कर चिंता करें लोकता नाम आजकल नाम बस हुई गलो त्रिस चल्लिस नामा নামাজটাই শিখেননি কি শিখেছেন এটা তরিকা না ইসলামের এইভাবে কখনো শিখাবেন না শিখবে না বরং আপনার বিদেশী হয়ে যাবে এটা তরিকা এখন আসেন দুরুদের দিকে দুরুদ ইব্রাহিম বা সালাত ইব্রাহিম ওয়া নবী মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال بشير بن سعد يا رسول الله امرنا الله ان نصلي عليه فكيف نصلي عليه فسكت ثم قال قولو اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال على محمد وعلى ال ابراهيم সংক্ষেপ করে দিয়েছে এখানে কিন্তু অন্য বর্ণনা করছেন তিনি বলছেন যে কালা বাসির একদিন আলাইক তাহলে আল্লাহ যে হুকুম করলেন কেমন করে আমরা এই পেশ করব দরুদ পেশ করব এর তরিকাটা কি উদ্দেশ্য হচ্ছে যে নামাজের মধ্যে আর আল্লাহ পাক রব্বুল আলমিনের সবচেয়ে নামাজ হচ্ছে নাম্লাফা কত বড় মর্যাদা দিয়েছেন বিদায়পন্থীরা মনে করে যে যারা নবীকে আলমুল গেব বললো না হাজির নাজির বললো না নবীকে নুরের পয়দা বললো না নবী হায়াতুল নবী বলল না তারা নবীর মানহানি করে अथचराजन गर्मी कत बड़ा मर्जा, मर्जा मध्य दुरुद ना पेश करें नामा ना। सब चाहते उत्तम दुरुद हम मध्य अपनी आल्ला पास दुआ करबीर सलाद पेश करा मानी दुआ करा नबीर जन् तो आयात नाजल हो आयत क्या سلاد پیش کرو পেশ کرو সালামের তরিকা শিখানো হয়েছে হয়নি কোনখানে কোন বাক্যে আলাইকা ন আল্লাহ সালাম পেশ করতে বলেছেন দেখেন সব সময় শব্দ দিয়ে বোঝা যায় না ওটা আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে তার বিশ্লেষণ হইতে হবে আল্লাহ বলছেন সাল্লাম তসলিমা যথাযথ সালাম পেশ করো যথাযথ সালাম যদি কেউ আসসালাম কি রসুল্লাহাম ও রাহমতুল্লাহ শিখিয়েছেন আর অবর কাক শিখিয়েছেন তাহলে বোঝা গেল যে কোরআন হাদিসের ব্যাখ্যা নবী করিম যেভাবে করেছেন সাহাবাইকার যেভাবে বুঝেছেন সেইভাবে বুঝতে হবে নাকি স্বাধীন ভাবে বুঝবেন আল্লাহ করে দিল সাহাবাই দৃষ্টিভঙ্গি কি ছিল তবে দৃষ্টিভঙ্গি কি ছিল তাবেইন স্বর্ণযুগে এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যা কিভাবে বুঝতো একেবারে উপেক্ষা করেছে যার ফলে সিদ্ধে লিপ্ত হয়েছে আয়াতের অপব্যাখ্যা করে সাহাবার কল্পনা করেননি যে আয়াতের এরকম অপব্যাখ্যা হতে পারে জামান নাই এরকম কোন স্বামী ফতুয়া দিয়েছেন কিনা তাবেন তাবে তাবেন এরকম ফতুয়া দিয়েছেন না দেখা না দিল একটা ফতুয়া আর দেখা গেল যে সেই ফতুয়াতে চোদ্দশো বছরের এজমাহ উল্টাই করে দিয়েছে ফতুয়া স্বাধীনভাবে একটা দুটা আয়ার চারটা হায় হাদিস পড়লেন আর তারপরে দিলেন ঝডে তো আপনার জন্য বিপজ্জনক কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর ফতুয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাইন করা স্বাক্ষর করা সুতরাং এ স্বাক্ষর সম্পর্কে জবাবদেহ করতে হবে কোম্পানির কোন কাগজে আপনাকে যদি কোন দায়িত্ব রব্বুল আলমিনের পক্ষ থেকে ইমাম ইবনুল কাইম রহমত একটি কিতাবই লিখেছেন এর উপর এর উপর যারা দিয়ে থাকে তারা যেন রব্বুল আলমিনের পক্ষ থেকে তৌকি সাইন করে থাকে সিগনেচার করে থাকে চিন্তা করে নিতে হবে যে আসলে কি এটা করটা বুঝেছিলেন এই ফতুয়াটা ছিল সেই যুগে না ছিল না আর যতগুলি মুসলিম সমাজে চড়িয়েছে এই এই স্বর্ণযুগের পরে একটু চিন্তা করে দেখুন সুফিবাদ সম্পর্কে পীরতন্ত্র সম্পর্কে একটু চিন্তা করুন তো দেখি এই সুফিবাদ কি সাহাবাইকার জামানি ছিল তাবাইন্দের জামানি ছিল তাবা তাবেনের জামানি ছিল কখনো ছিল না এ বিদাতে ছিল কখনো ছিল না তাহলে এইভাবে যখন চিন্তা করবেন আপনি মুক্ত হইতে পারবেন তখন সঠিক ইসলাম কম বলছেন আল্লাহ আল্লাপাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনার উপর যেন সলাদ পেশ করি ফাঁকাই ফানুসাল আলী কেমন করে সলাদ পেশ করো ফাঁসা কাতা নবীসালাম নীরব থাকলেন যখন নবী সালাম চুপ হয়ে গেলে সাহাবাইকে আমরা খুব অপছন্দ করলেন যে এই লোকটা এরকম পড়াশোনা করলো কেন আর নবীলাম ওহির অপেক্ষায় ছিলাম আমায় কনিল হাওয়া নিজের পক্ষ থেকে কখনো কোন কথা বলছেন না দুরুব শিখাচ্ছেন নিজের পক্ষ থেকে না অহির এনতে যারে এই গেলেন ওহি যখন নাজ হয়ে গেল জনসাধারণের বোঝার ক্ষেত্রে এইটাই সুবিধা তবে প্রখ্যাত আবুল আলিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে সলাথের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের फेरस्तर मजे तर आस आजिमेर पास निकटवर्ती फेरस्तारा रामनेबीलम गुणगाना मान गो सहज भाषा बुजते गल्लामी जान नबी करीम सलाम सम्पर्म प्रशंसामूलक भलो गुल सबगुल्लम गणगुली तुले इटे सलाद তো আল্লাহাক আল্লাহ করেন মানে তোমরাই তো বলছি হ্যাঁ যে আদমকে তৈরি করতে হবে না আদমকে সৃষ্টি করতে হবে না মোহাম্মদ দেখো রহমতুল্লাহ মুহমের এই গুণগুলি দেখো মোহাম্মদের এই কাজগুলি দেখো তার উম্মতের এই কাজ দেখো তার সাহাবিদের এই কাজ দেখো এটা একটা অর্থ আর আরেকটা অর্থ হচ্ছে সালাতমানে রহমত সেটাই প্রসিদ্ধ আমাদের কোন এক ভাই তার বাংলা একটা বই অনুবাদ করতে গিয়ে এই অর্থটা করতে গিয়ে অনেক মানুষকে বিব্রত করে ফেলেছে এসে কয়েকজন এসে জিজ্ঞেস করলে যে এরকম আল্লাহ ফাকার আবুল্লাহ আলমের নবীর গুণ গান করেন এই কথাটা বললে মানুষ ভুল বুঝে নেবে যে আল্লাহ নবীর গুণ করে তাই না বিশেষ করে বিদ্যার্থীরা এই ধরনের বাড়াবাড়ি তো করে বাড়াবাড়ি শব্দ তাদের মধ্যে রয়েছে এই জন্য খুব সতর্ক যখন আমরা আরবি থেকে বাংলায় অনুবাদ করবো খুব সতর্ক ভাবে এই জন্য আপনার ব্যাখ্যা করে বুঝে না গনগুলি আল্লাহাকাল সামনে তুলে ধরে প্রশংসামূলক সাথে আল্লাহ আদব ঠিক থাকলো আর যেদিন আল্লাহ পাক নবীর গুনগান করে তো আল্লাহর স্থানে বিয়াদুবি হয় না শব্দটা হ্যাঁ তো এইভাবে অর্থ করা যাবে না সেই জন্য আল্লাহাক মহবুদ আর নবী আবু বান্দা সুতরাং এই আদব সবসময় খেয়াল থাকতে হবে আল্লাহ আলাহ মোহাম্মদ আলাহ রহমত বর্ষন কর মোহাম্মদের উপর ও আল্লাহ যারা কাফের হয়ে মারা গেছে অবস্থায় মারা গেছে তাদের উপর নয় মোহাম্মদ বংশধর তার বিবিগন এবং তার বংশধর যারা মমিন মমাত আলী রাজি আল্লাহ বংশ বংশ ইত্যাদি যারা মমিন হয়েছে কামা সাল্লাহ ইব্রাহিম যেমন তুমি রহমত বর্ষন করেছো ইব্রাহিম আলিয়াস্লামের আলা আলাহ আর মহম্মদান করো আলাহাল বংশ ফিল আলমিন বিশ্ব জাহানের মধ্যে নিশ্চয়ই প্রশংসিত আর তুমি সম্মানিত হামিদ মানে প্রশংসিত মাহমুদ আর মজিদ মানে হচ্ছে হ্যাঁ সম্মানিত মজিদ মানে হচ্ছে সম্মান যেমন তোমরা এর আগে জেনে গেছো মানে আত্মা হাতে জেনে গেছো আসসালাম আলী কবী রহমতুল্লাহ রহ মুসলিম হাদিস মুসলিমের তো এইভাবেও বলা যেতে পারে আর প্রসিদ্ধ যেটা সেটাতে কিভাবে আছে তারপরে আলী ইব্রাহিম ওতে ফিল আলাম সব দুটো নাই তো যেকোনো ভাবে যেগুলি হাদিসে বর্ণিত হয়েছে আপনার উপর সলাপ পেশ করব নামাজের ভিতরে যখন দূরত পেশ করব, তখন কেমন দূর হবে তাহলে নামাজের ভিতরে দূর হচ্ছে এইরকম এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আর নবী করিমালামের যখন যখন নাম আসবে तक सहबर जमाना चले आसने प्रत्येक सल्लाम लिखे सन्नति तार तरीका तरीका नद लिखल द बांगल लिखे दिले द लिखे दिले না এটা তরিখা না এতে আপনি কোনো নেই পেলেন না আপনার লিখা যদি থাকতো আপনার কাগজে কলমে থাকতো না পেতেন না ওই কিছু ভাইয়েরাও এই জিনিসটা খেয়াল রাখেন না বখিলি করেন একবার দুইবার বললেন সাল্লা নবীর নাম আর তারপর তখন নবী বলেছেন হ্যাঁ নবী বলেছেন কে বলছেন নবী পাগ বলেছেন কে বলছেন হুজুর বলেছেন আ আর কি বলে হ্যাঁ রাসুলে পাক বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর রসুল বলেছেন ভাই আল্লাহ রসুল সাল্লা বলতে অসুবিধা নাকি হ্যাঁ প্রিয় হাবিব বলেছেন প্রিয় প্রিয় বললেন কিন্তু সাল্লা মত নাকি বলেন না ঠিক আছে আপনি ভালোবাসেন প্রিয় বললেন ভালো কথা কিন্তু সাল্লাহিসাল্লাম বললে দশ বার করি আপনার রহমত নাজিল হইতেন আর আপনি কৃপণতা মুক্ত হইতেন বখিল হইতেন না এখন তো আপনি বকিল সালাম ও পেশ করে দিলেন একবার পেশ করলেন দশ বার আল্লাহ রহমত নাজল হইলাম আর বিশেষ করে জুমার্দিনে নবীলাম সহি এই জুমার দিনে তোমরা আল্লাহাম আল্লাহ মোহাম্মদ যেইভাবে নিজের মা সাথে বলেন কোনো অসুবিধা নেই বাস ওই বিদাতি দুরুদ গুলি পড়বেন না গদ বাঁধা যে বিদাতি দুরুদ দুরুদে মাহি দুরুদে তো না জিনা লাখি আর কি দুরুদে তাজ এই ধরনের যে দুরুদে হাবিব নাকি দোয়া হাবিব এই যে যতগুলি এইরকম গদবানের কিতাবে দুরুদ আছে এগুলো সব বিদাতি দুরুদ এই দুরুদ গুলি কোনো কোন হাদিস আর এই দুরুদ গুলিতে নবিসামের সুন্নতি দুরুদ আলোহীন করে দিয়েছে কি বুঝলেন এই বিদাতি দুরুদ পড়ে সুন্নতি দুরুদ তারা পড়ে একমাত্র নামাজের মধ্যে ছাড়া জিন্দগি তো মনে হয় দুরুদেব হাদিস সহিমসলামের দূরদ পড়া তো অভিযোগ তাদের দূরের তাজ নিয়ে আর তোনাজিনার মাহিনী ব্যস্ত আর তারপরে সেই গদ বাঁধা দূরদগুলির এমন এমন ফজিলত বর্ণনা করেছে যে নবীলামও হয়তো কল্পনা করেননি যেগুলি ফজিলত এরকম হইতে পারে কি বুঝলেন দূরের মাহির ফজিল দূরের তাজের ফজিল দূরের তোনাজিনার ফজিল দূর হবে এই হবে গরিব ধনী হবে আর এই হবে সেই হবে জিন্দুর হবে আর জাদুদূর হবে কোথায় পেলে এইগুলো কথা কোথাও নাই এইসব কথা সহি কিচ্ছু নাই কারণ এইগুলো তৈরি করা হচ্ছে এক শ্রেণীর বলবেন আর না হলে নিজের ভাষায় আল্লাহম আল্লাহ আব্দি কহ বিকে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন কোনো অসুবিধা নেই বেশি বেশি নবীর প্রতি দুরুদ পেশ করে এটা নবী সাল্লামের কয়েকটি হকের একটি হক सेंसी नबीर से दुआ करें जमन अपने मे बस भलोबास दुआ करब कर दुआ आल्लाल्लाहार स्त्री केल्लाप भलो रखो जो बस भलोबास दुआ करबें जो भलोबा कम बाप मेर भाई मासे एक बार दुआ बिहेन अब्बिर संगीर बेरोना भलोबा डेलि दुआ करें, करें আর মহব্বতের প্রমাণ হচ্ছে নবী সাল্লাম কে বেশি বেশি সলাত এবং সালাম পেশ করা মানে নবী সাল্লামের জন্য শান্তির আর রহমতের দোয়া করা আল্লাপাক তৌফিক দান করেন ও সাল মোহাম্মদ আলী ওসহীল तब पढ़ाते प्रत्येक अक्षरे दस नैकि पढ़ार अर्थ गुजे पड़बें दबी कुरान शुद्ध मंत्र करल तेम फायदा ने कि छा कुरानद्देश नाजिल कर हिदायत करुटी संशोधन सूंदर करे, करे, करे, करे। जो ना बुझते तो धारा तस्वीर कर पुरोपुरी बुझार चेष्टा करें যারা পড়ে বুঝতে পারবেন না তারা যেন শুনে সহজ। সহজে আলহামদুলিল্লাহ আমাদের এই পরিকল্পনা যে আমরা আর শেষ হয়ে গেছে যদি আমাদের পৃথিবীর আলোচনা ধারা যায় ধারাবাহিক সেখানে পঁচিশ পাড়া হয়ে গেছে আর এখানে দশ পাড়া মানে ৩৫ পাড়া আমাদের হয়ে গেছে ত্রিশ হওয়ার পরে পাঁচ পাড়া ডবল হয়ে আছে আর ইনশা আল্লাহ তালা দাম আল্লাহ পাক যদি শহীদ সালামত রাখেন আল্লা আলমিন সকলকে আল্লাহ কাকরবুলা থেকে যেন মুক্ত রাখেন্টার মানে কাস্টমার ধরে দেয় তো সেই কাস্টমার ধরে সারা যায়। যদি কাস্টমার ধরে দেয় কোন কোম্পানিকে যদি কাস্টমার ধরে দেয় সেজন্য সবাই তো উল্লেখে ঘটবে কি বলছেন আপনি সমস্ত মানুষ খালি পায়ে খালি শরীরে উঠবে জানেন না একটা প্রশ্ন শুধু করেছিলংলাদেশ কম লং মাউ মাং এর অনুসরণ আঙ্গুলের দিকে নজর রাখবে একটি হাদিস রয়েছে তার ইশারা থেকে অতিক্রম করতো না ইার সময় আঙ্গুলের দিকে রাজনীতিতে বিশ্বাসী ওই রাজনীতি আল্লাহ পাক যদি কোনদিন নিয়ে আসে তো প্রথম আমি বায়াত করবো সেই খালিফার জিজ্ঞাসা এর আগে ধারাবাহিক সব আলোচনা হয়ে গেছে মাসে একদিন আসবে না এসে জিজ্ঞাসা করবে এর আগে হাদিস গুজরে জাল্লাহিনী ওয়াফিনি সব হাদিস আসে নেই তো দু সপ্তাহ হয়ে গেছে কারণ সব বাতিল রাজনীতি গণতন্ত্রের রাজনীতি তো এদিন আছে এর আগে আমি একটা কথা বলেছি ভালো কম রাখবেন যে গণতন্ত্র অমুসলিমদের জন্য বরকত কারণ ওদের কাছে তো ভালো কিছু আর আমাদের কাছে আলহামদুলিল্লাহ কোরআন রসুলের হাদিস মজুদ আছে ट विन कर जरा राजनीति तारा हैने कुन भी कर लिफलेट विद्यू धरा पड़े क्योंकि कल्याण नहीं क्षति करीना क्योंकि निजे क्षति निजे कर फल नफसा निजेके क्षतिग्रस्त कर भाई पम्फ्लेट नहीं आसले सामने पेश करेट चलबा चलबा जो लेवल मार्ख नाम थे चालू रखीना राजनीत पम्फ्लेट विण कर देवी এখানে রাজনীতি করতে আসবেন না কোরআন হাজি করেন ক্যালমা ক্যালমা কি করতে হবে বলতে পারবে না কালমা কি করতে হবে বলছে বিশ্বাস করতে হবে ক্যালমা বিশ্বাস করতে হবে ইসলামের খুটি না সাক্ষী দিতে হবে এটাই জানে না তাহলে কত শিখা জরুরি জরুরি জিনিস শিখে না আর এরা বাড়াবাড়ি করে এমন জিনিস নেই যেগুলোতে গিয়ে আপনি যেসব প্রশ্ন করছেন আপনি কি করে নেবেন ওদের আল্লাহ আল্লাপা ভালো করু আমাদের পাপের জন্য তো আজাব আমাদের পাপের জন্য তো আজাব এসছে আজ আব্দুল কাল রব কাছে দোয়া করে সময় হয়ে গেছে সাল্লাহ कबोरा मर घाटी ओ कबरे जेते हमे थकबे ना क्यों साई कबोरे जे हमे थकबे ना क्यों साफ ना पबोरामर घाटी ओई क्यों साथी कबरे थकबे ना क्यों साथी थे निरल